উদ্দেশ্য আল্লাহ কোরআন কেরে মে কে তা বলে দিয়েছেন আমরা কোরআন না পড়ার কারণে চিনি পাগলের মতো দড়িয়ে বেড়াই ইমানটাও নষ্ট করি আল্লাহ সাবধান জেনে রাখো আল্লাহর অলিদের কোন ভয় নেই তাদের কোন টেনশন নেই আল্লাহর হতে পারলে ভয়ও থাকবে না টেনশনও থাকবে না ঠিক না ভাই একটা ছোট্ট গল্প বলি গল্পটা আব্দুল কাদের জিল আলী রহমাতুল্লাহ আলীহের সময়ের বাগদাদে তখন দুর্ভিক্ষ হচ্ছে কি হচ্ছে মানে আমরা যারা বাংলাদেশের স্বাধীনতার সময়ে মোটামুটি বড় ছিলাম চৌহাত্তর সময়ে দুর্ভিক্ষ দেখেছি দেখেননি দুর্ভিক্ষ দেখেছেন না দেখেননি বয়স্করা দেখেছেন না যুবক কিশোররা দেখেনি দুর্ভিক্ষ মানে হলো খাবার নেই টাকা পকেটে আসলে খাবার কিনতে পাওয়া যাচ্ছে না টাকা নেই খাবারের দাম আগুন মানুষ না খেয়ে রাস্তায় মরে আসে লাশ পড়ে আছে এর নাম হলো দুর্ভিক্ষ বাগদার মুসলমানদের রাজধানী সেখানে দুর্ভিক্ষ কেন এর কারণ জানতে হলে এটাও দরকার প্রাসঙ্গিক বলা দরকার যদিও আয়াতের ব্যাখ্যাটা পিছিয়ে যাচ্ছে আপনারা খ্রিস্টানদের কথা শোনেন শুনেছেন তো খ্রিস্টানরা আমাদের দেশেও আছেন তারা মানুষের সেবা করেন ধর্ম প্রচার করেন না নেই আমাদেরকে মানবতা শিখান আবার মুসলমান যুবকদের বলে মুসলমানদেরকে বলে দেখো ইসলাম ধর্ম মারামারির ধর্ম আর খ্রিস্টান ধর্ম ভালোবাসার ধর্ম নওয়াজ বলেন না ও ভালো করে বোঝুন আমি বিস্তারিত যেতে পারবো না খ্রিস্টান ধর্মের পো পাদা উনিশশো আটাত্তর সালে আমেরিকার কলার স্প্রিংস শহরে মিটিং নর্থ আমেরিকান কনফারেন্স অন এভাঞ্জুলাইজেশন অব মুসলিমস মুসলমানদের কিভাবে খ্রিস্টান বানাতে হবে সেই বিষয়ক সম্মেলন এই সম্মেলনে তারা সিদ্ধান্ত নিয়েছেন ১৯১৫ সালের ভিতরে বাংলাদেশের অন্তত তিন ভাগের এক ভাগ মুসলমানকে খ্রিস্টান বানাতে হবে খুশি হয়েছেন আর উনিশশো চল্লিশ এর ভিতরে বাংলাদেশের মেজরিটি হয়ে যাবে খ্রিস্টান এজন্য তারা তাদের বাইবেলকে মুসলমানদের ভাষায় তর্জমা করেছেন নিজেদেরকে মুসলমান দাবি করেন ইসাই মুসলমান বলেন তারা বলেন আমরা কোরআন মানি ইঞ্জিল আমরা ইসাই তরিকার মুসলমান ধর্মান্তর বলেন না ব্যপটিজম বলেন না তরিকা বন্দী বলেন মুসলমানদেরকে বলেন তোমরা মুসলমানই থাকো নামাজ রোজা পড়ো একটু ইসা মশির ধ্যান করো কোরআন দিয়ে মুসলমানদের বিভ্রান্ত করছেন কোরআন নিয়ে যে বলে এই দেখো কোরআনের ভিতরে ঈসা মুসির নাম আসে তুমি একটু যাওয়ার পরে আস্তে আস্তে ইসলামের বিরুদ্ধে অনেক কথা বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে অনেক কথা বলেন রসুল্লাহ সাল্লাহামের প্রতি ঘৃণা জন্মান কোরআনের প্রতি ঘৃণা জন্মান এরপরে যখন ওই মানুষটা কোরআনের পেশাব করে তখন তাকে আসল দায়িত্ব দেন তারা মুসলমানদের ভিতরে বলেন বলেন বলেন। অনেক কথা কথা তার একটা যে ইসলাম মারামারির ধর্ম দেখো না হুজুরা কিভাবে মারে ওই দেখো না জঙ্গি কিভাবে মহামারে আর খ্রিস্ট ধর্ম ভালোবাসার ধর্ম হাজরিন আর মুসলমানরা জানে না পড়ে না কাদের মনে করে তাই তো হজুর রাই তো মারামারি করে খ্রিস্টানরা তো করছে না খুব ভালো করে বুঝুন মুসলমানরা মারামারি করে এটা কথা ঠিক আছে কিন্তু একটু পড়েন বেশি পড়া লাগবে না এখানে একটা বই আছে কেতাবুল মোকাদ্দ ইনজিল শরীফ ধর্ম আমার লেখা একটু পড়েন ইন্টারনেট সব লিংক দিয়ে দিয়েছি ইন্টারনেটে যে লিঙ্ক দেবেন উইকিপিডিয়া পড়বেন খ্রিস্টান লেখকদের লেখায় পড়বেন যে ধর্মের নামে ধর্মপ্রসারের নামে ধর্ম বিরোধীদের মারার নামে হেরেসির নামেটিক অন্তত দুই তিন কোটি মানুষকে তারা জীবন্ত নির্মমভাবে ভাবে হত্যা করেছে জীবন্ত আগুনে পুড়িয়ে মেরেছে একটু বইটাই সব লিঙ্কগুলো পাবেন আর এই হত্যা গণহত্যার একটা দিক ছিল ক্রুসেড যুদ্ধ কি যুদ্ধ একটা তারা বলেন হাজার বছর পূর্ণ হলে যীশুখ্রিস্ট আবার আসবে যেমন যখন দুই হাজার পূর্ণ হলো বুস ক্রুশের শুরু করলো মনে আছে তো ঠিক এক যখন পূর্ণ হয়েছিল ইউরোপের সব রাষ্ট্র মিলে ক্রুসেডের আয়োজন করলো তারা বলল যে মুসলমানদের দেশগুলো দখল করে ফিলিস্তিনকে মুক্ত করো ইহুদিদের মেরে ফেলো খ্রিস্টা যীশুখ্রিস্ট আসবে পোপের তত্ত্বাবধানে ইউরোপের সকল রাষ্ট্র যেমন ইউরোপের বিভিন্ন রাষ্ট্র ইরাকে আসলো সিরিয়া আসলো ঠিক ওইভাবে ওর লক্ষ লক্ষ দুই মিলিয়ন বিশ লক্ষ শূন্য ক্রস ঝুরিয়ে যীশুখ্রিস্ট জিন্দাবাদ বলতে বলতে মুসলমানদের দেশগুলিতে বঙ্গপালের মতো ঢুকলো মুসলমানদের ঐক্য নেই রাজনৈতিক স্থিতি নেই এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ এক দেশে যুদ্ধ হলে আর দেশ খুশি হয় বর্তমানে যেমন মুসলিম দেশগুলো অনক্কের ভিতরে আছে সেই সময়ে তাই ছিল সিরিয়ার পতন হলে মিশর খুশি হয় মিশরের পতন হলে বাগদাদ এই সময়ে ক্রুসেডাররা মুসলমানদের দেশ আক্রমণ বাগদাদলো একের পর এক দেশ দখল করতে লাগলো দখলের পরে হাজার হাজার নিরীহ অযোদ্ধা মানুষকে জবাই করে মারতে লাগলো আর শিশু কিশোরদেরকে খ্রিস্টান ঐতিহাসিক রায় লিখেছেন যারা ইতিহাস পড়েছেন European historian's history of Europe for when Christian warriors took Mohammedan babies by their legs and dashed their heads by earth and they perceived that they did God's service. Crusader Juddhara মুসলমানদের শিশুদেরকে দুই পা ধরে মাটিতে আসাড় মেরে মাথা গিলু পাটিয়ে মেরে ফেলত আর বলতো আমরা ঈশ্বরের আল্লাহর বিরাট এবাদত করলাম নাওজবিল্লা এই ক্রুসেড যুদ্ধের কারণে সারা মুসলিম বিশ্বে দুর্ভিক্ষ তৈরি হয়ে গেল আর এ সময় আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলহী জন্ম আমরা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলহীকে দেবতা বানিয়েছি মিথ্যা মিথ্যা অলৌকিক গল্প বানিয়েছি অথচ উনি কি ছিলেন মুজাদ্দিদ ছিলেন সংস্কারক ছিলেন এই যে ইমান হারা মুসলমানদের কুশেডারা দখল করেছে এদের ভিতরে ইমান উজ্জীবিত করেছেন উনি ওয়াজ করেছেন মুসলমানদেরকে আকেরাত করেছেন আর উনারই মতো আবেদদের মুজাদ্দিদদের ওয়াজ নসিহত চেষ্টার ফলে সালাউদ্দিন আইবির মতো মানুষ তৈরি হয়েছে এবং একশো বছরের মাথায় ক্রুশেদারদেরকে বিতাড়িত করা হয়েছে भाईरा अब्दुल कदर जी रत मस्जिद अब्दुल किलानी शोन मानुष जन बहरे दिए गान गे जा कौतूहल होता है যে এ সময় তো সবার মুখচুন, চুন মন খারাপ দুশ্চিন্তা এত ফুর্তিকার দেখেন যে একটা যুবক ছেলে ডাকছে বাবা এসে তো সালাম কালাম হয়েছে বাবা বাগদাদের সৌদাগর ধনী আমি রোমরা সবার মুখচুন তোমার এত ফুর্তি কেন এত গান ওই যুবক বলেছে যে হুজুর আমি কোন বড় লোক সৌদাগর কিচ্ছু আমি বাগদাদের অমক ধনী ব্যবসায়ী সৌদাগরের চাকর কৃতদাস টেনশন নেই কারণ আমার মালিক খুব চালাক আমার মালিক আগে থেকে দুর্ভিক্ষের আবাস পেয়ে বাড়িতে মাটির নিচে বিশাল গোডাউন করে আট দশ বছরের খোঁড়াকি জমা করে রেখেছে আর আমি ওইটা জানি কাজেই বাগদাদের সব লোক না খেয়ে মারা গেল হাজিরি আমাদের মালিক আছে আছে না তারও তো একটা ভান্ডার আছে আছে না তাহলে আমাদের টেনশন কেন ওই মানুষ চাকরের মানুষ মালিকের যে ভান্ডার ওই ভান্ডার পোকা লেগে নষ্ট হতে পারে না আগুন লাগতে পারে না চোট ডাকাতা খবর পেয়ে কেড়ে নিতে পারে না পারে। তারপরে এই সম্ভাবনাগুলো কোনো বিবেচনা করেনি। মালিকের ভান্ডার আছে মনে ফুর্তি আছে আমাদের মালিকের ভান্ডার চুরি হতে পারে ডাকাতি হতে পারে পুড়ে যেতে পারে মালিক কি আমাদের তাড়িয়ে দেবেন না তাহলে আমাদের টেনশন কেন খুব ভালো করে বুঝুন যদি ওই মানুষ চাকর তার মানুষ মালিকের ভান্ডারের উপরে যে আস্থা একিন এনেছিল এর অর্ধেক চার না, দুই আনা একিন আমাদের মালিকের ভান্ডারের উপর আমাদের থাকতো তাহলে আমাদের কোন টেনশন হতো না হাজরিন এখনো এই বাংলাদেশে অনেক মানুষ আছে যাদের গা ঘামে হৃদয় ঘামে না রিক্সা চালাচ্ছে দৌড়াচ্ছে হাসপাতালে মেয়ের অসুখ হয়েছে বউর অসুখ হয়েছে সেবা যত্ন দৌড়াদৌড়ি করছে কিন্তু তার অন্তরে কোনো টেনশন নেই সে তো জানে আমার মালিকের হাতেই সব আর আমার জন্য যেটা ভালো আমার মালিক সেটাই করতে কথা বুঝতে পারেননি এই আস্থা অর্জন করার জন্যই বাকি কাজ আল্লাহ আল্লাহ বলে দিলেন কি কাজ করতে হবে